জাতীয় সংস্কৃতি এটাতে নারী পুরুষ কোন পর্দা নাই বিধি বিধান নাই কিছু নাই পুরুষ আর নারীর মিলন বেলা এটা অশ্লীলতা এটা হারাম কিন্তু মেয়েরা যদি মেয়েদেরকে পর্দার সাথে হলুদ দেয় ছেলেরা যদি ছেলেদেরকে পর্দার সাথে হলুদ দেয় এটা সরিয়তে এটা দেওয়া যেতে পারে কিন্তু পর্দার কোন লঙ্ঘন হতে পারবে না এবং ছেলেদেরকে মেয়েরা দেখতে পারবে না মেয়েদের ছেলেরা যেতে পারবে না মেয়েদের মেয়েকে হলুদ দিবে ছেলেরা ছেলেকে হলুদ দিবে সরিয়তে কোনো অসুবিধা নেই এবং হলুদ দেওয়াটা নবী সাল ইসলাম সাহবা ইকলামের বিয়েতে হলুদ দেওয়ার জন্য বলতেন এবং বিয়ের মধ্যে আনন্দ থাকবে তবে সেটা সরিয়ে সমর্থিত আনন্দ সরিয় যেটা সমর্থন করে মেয়েরা মেয়েদের মস্তিষে অনুমোদিত গান গাইতে পারে মানে যে গানের মধ্যে অশ্লীলতা নাই যে গানের মধ্যে বাজনা নাই যে গানের মধ্যে যৌনতা পুরুষরা পুরুষের অসুবিধা নেই নাচ শরীয়তে যায় অশ্লীল লিপ্ত যায় পুরুষের পুরুষের মস্তিষে নাচলে কোনো অসুবিধা নেই মেয়েদের মস্তিষে শালীনতার সাথে নাচে কোনো অসুবিধা নেই সব বিনোদনে ইসলামে চাইস কিন্তু বিনোদনে ইসলামের মানে সরিয়ার কিছু বিধিনিষেধ আছে ওই বিধিনিষেধ মেনে পালন করলে কোনো অসুবিধা নেই